আয়সা রাজু তালাহত বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাম ফজরের সুনাদ সালাত আদায় করার পর আমি জেগে থাকলে তিনি আমার সাথে কথাবার্তা বলতেন নতুবা সালাতের সময় হওয়া সম্পর্কে অবগত করানো পর্যন্ত শুয়ে থাকতেন